বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওলা সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আপনাদের প্রিয় চ্যানেলি বাংলা এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের ধারাবাহিক আলোচনা রমাদান মোবারক প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আলোচনায় আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানেই থাকুন না কেন মনোযোগ সহকারে আমাদের কথাগুলি শুনুন ব্যক্তি ও বেষ্টি সামগ্রিক জীবনে কল্যাণ ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির পথ ইনশা আল্লাহ অবাহিত হয়ে যাবে সম্মানিত শুধুও দর্শক বিন্দু আমরা আজকের এই পর্বে আলোচনা করবো রামাদাল বার্ক মহিমান্বিত মাস অবারিত কল্যানের মাস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 এই মাসে লাইলাতুল কাদার রয়েছে যা এক হাজার মাসের চাইতে উত্তম এটাও একটা গুরুত্ব পায় এছাড়া রমজানের যেটা রমজানের পরিবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় শয়তান শয়তানকে বেড়ি পরিয়ে দেওয়া হয় বা জিঞ্জির পরিয়ে দেওয়া হয় এবং এই মাসে যত খাইরাত এবং বারাকাত এবং এই মাসে যত ফুতুহাত আমরা যদি দেখি যে মক্কা বিজয়ের মতো যে দিনটা এবং বদরের যুদ্ধ এগুলি সবই রমজান মাসে হয়েছিল রমজানের বরকতি এবং কল্যাণের জন্য। তো এই রমজানের ফুজিলত বা এর গুরুত্ব এবং তাৎপর্য এবং রাসুজাল সাল্লাম এবং সাহাবায়করাম যেভাবে এই মাসকে গুরুত্ব দিতেন ধন্যবাদ জানাব শেখ সাইফুদ্দিন বেলালকে চমৎকার কথাই বলছিলেন যে রমাদান মাস বরকতপূর্ণ মাস হিসাবে এর গুরুত্ব নানা দিক থেকেই প্রমাণিত আমরা এই বিষয়ে জনাব শেখ আমানী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যেটা চাইবো যে বুঝাতে চেয়েছেন আমাকে প্রশ্ন করা হয়েছে সেটা হলো রমাদানের এই পবিত্র মাসের প্রত্যেক রাতে আল্লাহ রাবুল আলম জাহান নাম থেকে কিছু কয়েদিকে মুক্ত করে একটা দারুন প্রতিবাদ হলো কারণকে জাহান্ন খাটার পরে মুক্ত করবে ওরা বলতে আর যারা মোরতাকেব কাবিরা মানে যারা কবিরা গুনায় লিপ্ত যে যে গোনার জন্য যে পাপের জন্য ওয়াইদ করা হয়েছে শাস্তির বিধান দেওয়া হয়েছে সেগুলো হলো কাবিরা গোনা এই কাবিরা গোনা করলে মানে বড় পাপ বড় পাপ করলে যেটা তবা ছাড়া মাফ হয় না তো এই পাপ করলে ও খারিজিদের আকিদা হল তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইনারিল্লা তো ইসলাম থেকে খারিজ হয়ে গেলে তাহলে জাহান নাম থেকে মুক্ত করে এবং তাদের বক্তব্য হলো যে জাহান নামে যে একবার ঢুকবে সে আর কোনো বের হবে না কিন্তু এ হাদিস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 যে আমাদের জন্য জাহান্ন লেখা হয়ে গেছে কিন্তু রমজান যখন আসবে আমরা যখন তহবা করব তো আমরা আশা করতে পারি যে আল্লাহবা কবুল করে আমাদেরকে জাহার নামের আগুন থেকে নাজার দিয়ে দিয়েছেন তো জাহার নামের আগুন দেওয়ার মানে তো এটা নয় যে তারা এই মুহূর্তে জাহান্নামে রয়েছেন জাহান নামে যাওয়ার তাদের গন্তব্য হয়ে গেছে তাই সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়েছেন ওই ধরনের মানুষদেরকেও আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবে ক্ষমা করে চমৎকার কথা আ যেখানে একটা কথা যেটা আছে যে আমাদের সমাজে প্রচলিত আছে শুধু ও দর্শকবৃন্দ যে শুধুমাত্র সবে বরাতের রাত্রিতেই আল্লাহ রবুল্লাহ আলমিন ওই কালাব গোত্রের পশু সমান ছাগলের যে পশম পশম মানুষকে মাফ করে দেন অথচ দেখা যায় যে রসুলসল্লাহ হাদিসে রমাদানের প্রতিটা রাতের কথাই বলেছেন তাই না তাছাড়া মোহান রবাহ আলমিন প্রতি রাত্রি শেষ রাত্রে রাত্রিকে তিন ভাগ করে শেষ ভাগে মোহান রবাহ আলমিন আশাজিম থেকে শেষ আসমরণী মেয়ে আসেন অবতরণ করেন যেটা সুহাজিজ দ্বারা প্রমাণিত এবং ডাকতে থাকেন হালমিন মুস্তা ফিরিন আকফর কেউ আছে ক্ষমা উপযুক্ত প্রতি রাত্রিতে আসেন এটা সই হাদিস আর যেখানে শাবানের পনেরো তারিখের কথা বলে সেটা জয়ীফ হাদিস সহিহাদিসের মোকাবেলায় জয়ীফ হাদিস কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয় আমাদের কাছে এবং রমজানের যেটা আমরা পাচ্ছি যে প্রতি রাত্রিতে ক্ষমা করেন তাহলে আল্লাহ রবীন্দ্রিতে আলমিনকে আমরা এভাবে পেতে পারি আসলে আপনি এই প্রসঙ্গে একটু আলাপ নিঃসন্দেহে পবিত্র মাহেরমাদান যদি কেউ আল্লাহকে খুশি করবার জন্য আন্তরিকতার সঙ্গে রোজা পালন করে এবং রোজা পালন রোজার যে শিক্ষা যে খুশুরি কারিম সাল আলসেসৎ করেন যে রোজা পালন করতেছে অথচ মিথ্যা হাফিদাহ শারাপ যে রোজা পালন করে কেউ যদি মিথ্যা এবং প্রবঞ্চনা প্রতারণা এগুলোকে বর্জন করতে না পারে তাহলে তার রোজা সার্থক হয় না পরিপূর্ণ হয় না রোজার যে শিক্ষা আত্মশুদ্ধির মাস রোজার মাধ্যমে আত্মোন্নতি আত্মশুদ্ধি আত্মিক পবিত্রতা অর্জন এবং তার ভিতরে তওবা আছে যে তওবা করে রোজার মাসে বেশি বেশি তবা করা আসতে উপহার করা আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটা ছিল যে ইমানের সঙ্গে যদি রোজা পালন করে তাহলে তার অতীত গুনাগুলো মাফ হয়ে যায় এবং আপনার যে হাদিস করলেন এর মাধ্যমে দেখা যাচ্ছে আগামী রমজান পর্যন্ত মাফ হয়ে যায় আগামী রমজান মাফ হয়ে যায় সহিরা গুনা উল্লেখ রয়েছে এবং যে নাকি রমজান এর রমজান করে এর সঠিক ভাবে রোজা পালন করবে সে তো কবিরা পারে না তাহলে কবিরা থেকে যদি সে বিরত থাকে তাহলে সহিরা গুনা গুলো তো আল্লাহ কোরআনে এরসাদ করে ইনতাই बुल मान प्रश्न जा প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত অথচ তাদের জীবন চলে যাচ্ছে তারা নামাজই মোটে পড়ে না তারা রোজা রাখলে রোজা হবে কি আমরা আসতেছি ধন্যবাদ উপস্থাপনের জন্য আপাতত একটা বিরতিতে যেতে হবে প্রসঙ্গটি খুব চমৎকার আমরা শুধু দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন ফিরে আসব এই শিক্ষণীয় এবং প্রাণবন্ত আলোচনায় সাথে থাকুন আপনার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মা হমজানের মোবারকবাদ students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. Al-malik wa l-kudus wa s-salamu al-mukmin wa I'm so blessed to be with them. Watch little wonders at their best. Bishoy Shishura. Pratibudh Bhart Shondhach. Pastai Bangla Deshe. Obikel Shari Charte Bharote. Peace TV Bangla Deshe. Ehi Welcome, O Ramadan. Ramjaan. Hello Ramatir Mas. Sahri. Iptar. Taravik. Laylatil Qadar. Itakav.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 সম্মানিত সুদী ও দর্শকৃত্য আমরা বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্ধারিত আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম যেখানে শেখ আমি চমৎকার ভাবে একটি কথা উল্লেখ করেছেন যে মানসমার ইমান ইমান ও এহতাবের ব্যাখ্যা কি এবং এই প্রসঙ্গে তিনি আরো একটু বিস্তারিত আলোচনা করেন ধন্যবাদ বলতেছিলাম যে ইমান ওান সে পালন করলো যে যারা নামাজ পড়ে না বে নামাজি অর্থাৎ প্রাপ্ত বয়স্ক অথচ তাদের জীবন চলে যাচ্ছে তারা নামাজই মোটে না তারা রোজা রাখলে রোজা হবে কি আমরা বলি নাই যে তুমি রোজা বন্ধ করে দাও আমরা বলবো যে আপনি যেহেতু আল্লাহ রবাহিনের গোনাকে মাফ করে তাকে মুমিন হিসাবেই গণ্য করবেন আমরা যুবক যুবতী সকল মুসলিম প্রাত্রিমন্ডলী যেখানেই আছেন না কেন তাকে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনার ইমান আছে কিনা তার পরিচয়ও আমরা বলবো একজন রুগীর ভিতরে ভিতরে জ্বর আছে সেটা যাচাই করার মাধ্যম যেমন থার্মোমিটার কিন্তু একজন মোমিনের ইমান আছে কিনা শুধু ও দর্শক লক্ষ্য করুন একজন মমিনের ইমান আছে কিনা এটা যাচাই করার থার্মোমিটার হচ্ছে সালা এবং সে আখেরাতের পাশ ফেটটা কিন্তু এই সালাতের সাবজেক্ট নিয়ে হবে আর কোন উপায় নেই পাশ করবে অর্থাৎ পরিষ্কার নামাজ যদি আপনার হয় তাহলে অন্যান্য আবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর নামাজ যদি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় আপনি বে নামাজ হন তাহলে জীবনের সকল সাধনাই ব্যর্থতায় পর্য পর্যবসিত হবে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসদের ভিতরে বর্ণনা করেছেন এবং ইমাম আলবানি সে হাদিসটাকে সহি হিসাবে আখ্যায়িত করেছেন চমৎকার কথা আমরা এখন একটু আলোচনায় যাবো জনাব শেখ ইউসুফ আবদুল মজির সাহেবের কাছে সেটা হচ্ছে যে রসুল সাল আর হাদিসের মধ্যে বলছেন অথচ সে গুনাহ থেকে মুক্ত হইতে পারলো না তারপরে সম্পর্কে একটু আলোপাত এটা যারা রমজান মুবারক পে আল্লাপাকের এত বড় নিয়ামত যে মাসে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিয়ে আহ্বান করে থাকেন ইয়াবা ইয়াল খাইবিল যে কল্লান কামি কল্লান কামি তোমরা এগিয়ে আসো যে এটা কল্লানের মাস জন্নাতের দুয়ার খুলে দিয়ে মহান আল্লাহ বান্দাকে কত ভালোবেসে মহব্বত করে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 এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কে হতে পারে আর এই ক্ষতির কথাটাই এই ক্ষতির কথাটাই আমাদেরকে জিবেলামি দোয়ার মাধ্যমে জিবেলামি দোয়ার মাধ্যমে জানিয়েছেন যে তিনি করেছেন বাউদা বদোয়া করার অর্থ এ নয় যে তিনি কারো অকল্যাণ চান বরং বদোয়ার মাধ্যমে ওই অসচেতন মানুষদেরকে সচেতন করবার জন্য যে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ জি জি জি তুমি তো ক্ষতিগ্রস্ত সাবধান তুমি এখনো সতর্ক হও এখনো সজাগ হও এখনো তুমি আল্লাহর দিকে আসি রমজান পাওয়ার পরেও সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেকে ক্ষমার করতে প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত এবং ভাগ্য বিলম্বিতিম সাল্লি সাল্লাম এই প্রেক্ষিতে আমিন বলে এর মাধ্যমে একটা বিরাট সতর্ক বাণী সমস্ত মানুষের জন্য যারা গাফিলি এবং উৎসাহ গাফিলি গাফিলিনদেরকে সচেতন করবার জন্য তাদের আত্মার মরণ দশা দূর করে তাদেরকে প্রাণবন্ধিত করবার জন্য প্রাণিত উৎসাহিত করবার জন্য আমি মনে করি এটা একটা বিরাট ধাক্কা জি জি জি বিরাট একটা ধাক্কা দিয়ে অসচেতন মানুষদেরকে জিবিল আমিন আলহিম সতর্ক করেছেন এবং রসুল করিম সাল্লি ওসাল্লাম সচেতন করেছে হ্যাঁ আমরা স্পষ্ট জানাম শেখ ইউসুফ আব্দুল আলোচনায় করলেন যে রসুল সালামিল্লাম দোয়া করেছেন মানে ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর মানব কুলের সর্বশ্রেষ্ঠতম ব্যক্তিত্ব সমস্ত নবী ও রসুলদের ইমাম মোহাম্মদ রসুল্লাহ আলহিহাম যেখানে আমিন বলছেন আল্লাহ আকবর এর ও কি হতবাগে যারা রমান আসার পরেও রাখে না সিয়াম পালন করে না তারা কি সাবধান হবে না তারা কি সতর্ক হবে না তারা কি হুশিয়ার হবে না তারা কি ফিরে আসবে না তারা কি তৌবা করবে না তারা কি সিয়াম এখনো পালন করতে বিরত থাকবে নৌ এটা হতে পারে আমরা সতর্ক করবো সম্মানিত মুসলিম বাতৃমণ্ডলী কি যারা যেখানেই থাকুন না কেন হ্যাঁ এই ক্ষেত্রে আমি একটু জেনাব শেখ আমানুল্লাহ দেখা যায় যে পিতা মাতা তাদেরকে উদ্বুদ্ধ করছেন কিন্তু তারা তাদেরকে রোজা রাখতে দিচ্ছেন না এমন অভিযোগ আমাদের কাছে আসছে যে রোজা যদি রাখে তাহলে তার প্রাইভেটে ব্যাঘাত ঘটবে প্রাইভেট পড়ায় অথবা তার কষ্ট হবে রেজাল্ট খারাপ করবে अभिभा क्यों तरत रखे छोट छोट बा अभ्यस्त करा खुदाय कान्न काटी कर खिलास्तु दिए तक के खबर भूलिए रेखे से हिसाब सेकेंगे सम्मानित अभिभावक अपन बानियार परीक्षार ऊपर गुरुत्व दिख् कि या मैदानी महाशारे महान कारणी का आल्लाह रब्बुल आलमीर दरबारे जो कठिन महािपे समय महापरीक्षा अपन के उत्तीर्ण होते से उत्तीर्ण हार चिंता भावना अपनारा मथाय रखें অতএব আপনারা এ ব্যাপারে চিন্তাভাবনা রাখুন দুনিয়ার এই ডিগ্রি দুনিয়ার এই সার্টিফিকেট দুনিয়াতে থাকবে এওয়ামাল কেয়া মতে মুসলিমের জীবন দুনিয়ায় সর্বস্ব নয় এটা তো বস্তুবাদীদের কথা কিন্তু আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করছি তাদের কাজ হল পারলৌকিক জীবনে সফলতা অর্জন করা সেখানে বিফল হয়ে গেলে পরিণতি খুবই খারাপ হবে অতএব পারলৌকিক জীবনের সুখ ও শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে সিয়াম এবং সালাত আদায়ের জন্য অবশ্যই তাগিদ দেব নতুবা বিচারের কাঠগরে আমরা বিপদে পড়ে যাবো আল্লাপাকের দরবারে তারা হ্যাঁ পরিষ্কার করে আমরা জানাব শেখ আমানির কাছ থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে অভিভাবকদের ক্ষেত্রে দায়িত্ব কতখানি মা বাবা যদি তার সন্তানকে জাগতিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রুজা ভাঙতে বলেন প্রাইভেট পড়ায় ক্ষতি হবে আমার জাদুর চেহারা নষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই চিন্তা করে পিতা মাতারা তাকে খাওয়া দিচ্ছেন রোজা বলছেন আল্লাহ লঙ্ঘন করছেন তারা কি ভয় করেন তারা সেদিন বলবে ওই সন্তানি বলে তারাই সেদিন পদতোলে ধুলিত করে তখন তারা কিন্তু পার যাবে জাহান নামে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সময় সংক্ষেপ বিজয় আমি এ ব্যাপারে জানাব শেখ ইউসুফ আবদুল মজির সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো সেটা হল যে রমাদান মোবার এটি মহিমান্বিত মাস এবং কোরআন দিলের মাস সেই মাসে একটা দিক দেখা যাচ্ছে যে দান ও খেরাতের ব্যাপারে রমাদানে রসুলসল্লাহ আলীম সবচেয়ে বেশি মানে অগ্রাধিকার দিতেন এই প্রসঙ্গটি একটু আলোকপাত করার জন্য আমি অনুরোধ এবার মাস আল্লা সন্তুষ্টি লাভে দানের ভূমিকা সর্বাধিক কারণ আল্লাহ তালা এর সাথ করেছেন লালতান যে আল্লাহর রাহে যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার বস্তু ব্যয় না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সবচাইতে বেশি দানবীর ছিলেন এমনকি প্রচন রমজান মাসে এসে আরো বেশি দানবীর হয়ে যেতেন আজু আদুমাই এখনো রমাদান এমনকি প্রচন্ড যখন জীবিলের সঙ্গে তার সাক্ষাৎ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 তাকে এখান থেকে সতর্কবাণী নিতে হবে এবং এখানে সাথে এগিয়ে আসতে হবে। মাতার দায়িত্ব কর্তব্য কি শিয়াম পালনের প্রতি সে ব্যাপারে আমাদেরকে সতর্ক সাবধান থাকার প্রতি আমাদের সম্মানিত আলোচক বৃন্দ দলিল প্রমাণ ব্যক্তিক বক্তব্য পেশ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলছি আসুন আমরা রমাদান বারকের পবিত্র রক্ষা করি এবং এর শিক্ষা আমাদের বাস্তব জীবনে রূপায়ন করি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে দান করুন সকলের খায়ের ও আফেত কামন করে বিদায় নিচ্ছি ও আখরুদ আহান রবাহ আলমিনামালাইকুম ওর ও কাছে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামীন চ্যানেল পৃথিবীর বড়ো বড়। বলে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয়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 जगतर सफलता देख दुनिया शुक्रवार विंगलेशन टे भार